www.almodimalbudina.com Allah tawattalu alayhi wa na'udhu billahi min shurur anfusina wa min sayyat a'malina man <Sanly> yahdhi allahu falamudillahu wa man yudlilhu falamudilahu হপ বসে র وَعَدَ يَا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَاحِبِهِ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإِن تَصْطَدِمُوا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِير সদী সূর অালের উচল্লিশ নম্বর আয়াত থেকে তেল করা হয়েছে তেলাবত্তিত আয়াতগুলো সম্পর্কে গত মজলিশে কিছু আলোচনা হয়েছিল আল্লাহ আল্লাহবুল আলমিন মুসলমানদেরকে আদেশ দিলেন যে তোমরা ইসলামের দুশ্মন কাশিক নাস্তিক মোর্তাদ এদের বিরুদ্ধে যুদ্ধ করো হুম যুদ্ধের মাধ্যমে এদেরকে হত্যা করো আরবের কাপের সম্পর্কে বলছে আরব বিশ্বে যাতে কোনো কাপের থাকতে না পারে যেহেতু এটা হামলিম জাহানের পবিত্র রাখা আবশ্যক না হয় এরা ভিতরে থেকেই তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে এতে তোমাদের মারাত্মকতম ক্ষতি হবে যদি এই কাতেররা তাদের ষড়যন্ত্র থেকে বিরত থাকে বিরত থাকার অর্থ ইসলাম গ্রহণ করে অথবা তোমাদের আনুগত্যতা স্বীকার করে নেয় তোমাদেরকে জিজ্ঞিয়ায় করে যুদ্ধ বন্ধ লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এটা পড়ল যুদ্ধ বন্ধ अनुगत्यता स्वीकार कराने इला मुहम्मदोल्लासे अंत जो देखते विपर्यय आसते पर भय कले पड़े नीले বেঁচে গেল পরবর্তীতে আবার শক্তি জোগাড় করে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করবে এটাও তো হইতে পারে তেমনিভাবে এখন মেনে নিল ঠিক আছে আমরা তোমাদের তা স্বীকার করলাম মেনে নিলেন দু চার দিন পরে আবার বিগ্রহ এরকম ষড়যন্ত্র হতে পারে হতে পারে এগুলো হইল অন্তরের কথা এগুলো বাইরের কথা মানে আমরা তো দেখি নাই আর আমরা আদিষ্ট হলো যা দেখি যা জাহের যা প্রকাশ্য প্রকাশ্য যেটা আমরা এটার আদিষ্ট নই তারা কি করে আমার আল্লাহ সব দেখেন যদি ষড়যন্ত্রমূলক ধোকা দেওয়ার জন্য কালেমা পড়ল কিংবা নিবদ্ধতা স্বীকার করে নিল এই ঢোকার ষড়যন্ত্র মোকাবেলার জন্য আল্লাহ যথেষ্ট যেহেতু আল্লাহ জানেন তাই মুসলমানদেরকে বলা হয়েছে তোমরা যুদ্ধ বিরতি ঘোষণা করো এখন আর যুদ্ধ করা যাবে না যেহেতু কালামা পড়েছে অথবা আনুগত্যতা স্বীকার করেছে তোমাদের কাজ এখন যুদ্ধ বন্ধ করা এরপরে কি ষড়যন্ত্রে লিখতে হবে না হবে এই ব্যাপারে আমি আল্লাহ আফিফ মুসলমানদেরকে আল্লাহ পাক আশ্বস্ত করলেন আর যদি ঠিকই সহজে তাহলে জেনে রাখো ও মুসলমানারা আমি আল্লাহ তোমাদের মাওলা তোমাদের মালিক আর আমি আল্লাহ যে তোমাদের মালিক এর থেকে উত্তম মালিক তো আর কেউ হতে পারে না तो तुमरा जन आल्लर मालिक अन्नाधीन तुम्हारे मालिक तुम्हारे लिखते हमने की माओला मान मालिक मौला मान बंधु मौला मान सहायक आशे पशे कि जरा निज के निजे आहले हादी परिचय दें उनम्र माओलाल्ला के अल्लाह छाड़ा अन्न का बला जाए जेमन जरा दवर हादी पास कर किबा टाइटल पास करा ना, मा ना।, ना मान और मा मान मालिक मौला मा मान बंधु तो अर्थ है बंधु हम मालिक তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামের নাম আসলেন আল্লাহ আলাহদিনা মুহাম্মদ ভাইয়েরা বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা জায়জনি শিরিখ এমনকি আল্লাহ নদীকেও বলা যাবে না কোন উম্মদকেও বলা যাবে না তো যারা টাইটেল পাস কিংবা দাওরা পাশ লোকদেরকে মাওলা না বলে এরা যারা আল্লাহ রাসুলকে মাওলা না বলে এরা মোশেদ মাওলা বলতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহুল আলমিন কোরানেমের আয়াক আয়াতে বলেন ও মুসলমানেরা তোমাদের মাওলাকে তোমাদের মাওলা হল আমি আল্লাহ ওয়ার জিবরিলু তোমাদের মাওলা হল জিব্রাহিম ও আর সিনী তোমাদের মাওলা হইলো মোমেনদের মধ্যে যারা নেকর এরা এখানে আল্লাহ পাক আল্লাহকে ছাড়া আমিন আমিনকেও বললেন এরা তোমাদের মাওলা নেমেনদের তো বললেন এরা তোমাদের মাওলা তো যদি আল্লাহ ছাড়া অন্যকে মাওলা বা শিরিক হয় তাহলে আল্লাহবিল্লা আল্লাহকেও শিরিক করলেন জিব্রিলকে মাওলা বললেন নেমেনদেরকে মাওলা বললেন আল্লাহ শিরিকে লিখত কোরআন হাদিস না বুঝলে যা হয় একজন ইমামে মোস্তাহেদের তাকালিফ করতে হবে তাকে মেনে চলতে হবে এছাড়া মধ্যখানের কোন রাস্তা নেই হয় আপনি নিজে ইমাম হবেন মেহরাবে দাঁড়াইয় নামাজ পড়াবেন অথবা মোস্তাদি হবেন দুটার একটা ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না মোক্কিও হন না বরণ করেন কি ইমামকে দেন গালি আর মোক্কাদিকে নিয়ে করেন মারামারি এই লোকটার অবস্থাটা কেমন তিনি আহলে হাদিস বাইদের দশা অনেকটা এরকম মোস্তায়দ হওয়ার যোগ্যতা নেই কিন্তু ইমাম মানেও না বরণ করে কি ইমামকে দেয় গালি তো আবু হানিফা প্রতি ক্ষতিগ্রস্তী আবার আজ্লা আর আবহানিকার মোকাল্লেদেরকে নিয়ে করে যাবে তাহলে বলেন তো অবস্থাটা কেমন হবে সঠিকভাবে পড়ানো হাদিস বুঝতে হলে হয় মোস্তাহেদ হও না হয় মোকাল্লেদ হও তাকে লিড করা ইমানতে মানো মজাহ মানো এই যোগ্যতা নিজের মধ্যে নেই মজহাবও মানি না যোগ্যতা কতুরুক বাংলা বুহারেশি পড়ার যোগ্যতা যোগ্যতা কতুরুক মোবাইলের মধ্যে কয়েকটা হাদিস উঠে রাখতে এই কর ইমান যোগ্যতা আরবির বোহারেশরীফ খুলে দিলে কর তো আরবি তো করতে জানি না তো না জানলে আহলে হাদিস কিভাবে হইলেন দাবি করে আহলে হাদিস মানে আমরা হাদিস মানি আর হানফিরা হাদিস মানে না এটা এদের দাবি হানফিরা হাদিসের পরিবর্তে ইমাম মানে এজন্য এরা মশেক এই দাবি করে দাবি তো আহলে হাদিস তথা আমরা হাদিস মানি दाबी सीमित बनेस भाइरा खूब बेस उच्चारण करें बुखारी शरीफ हादिस बोलता बुखारी ना प्रश्न बोखारी बारिशे पिताबुता हारत पवित्रता अध्याय पवित्रता अध्याय প্রস্তাব করলেন দান অবস্থায় এই হাদিসটি বোকারি শেহাদিস ভাইদের কাছে এখন প্রশ্ন আপনারা তো আহলে হাদিস তাদিস মানেন আর বোখারি হলে তো কোনো কথাই নেই বোখারি মানেন তা আপনারা প্রস্তাবকে দাঁড়াই করেন না বসে যদি বসে করেন তাহলে বুঝবো আলে হাদিস নন আর যদি দাঁড়াইয়ে করেন তো ঠিক আছে খ্রিস্টানরা সাধারণত দাঁড়াইয়ে প্রস্তাব করে তো তার মানে খ্রিস্টানরা পাক্কা আলে হাদিস বোখারে তো দাঁড়াইয়ে প্রস্তাব করার কথা আছে এখানে তো খ্রিস্টানরা আলে হাদিস আপনি তো দাঁড়ায়ে করেন আমরা তো দেখি আর যদি বলেন যে না প্রস্তাব করি ল্যাট্রিনের ভিতরে প্রস্তাব খানায় বাথরুমের ভিতরে আমরা দেখি না এখানে আবার প্রশ্ন থাকবে যে বাথরুমে দাঁড়া করেন কিংবা বসে এটা দেখার বিষয়ও নয় বোখারেশরীফে হাদিসে প্রস্তাব করার কথা আছে ডাস্টবিনে বাথরুমে নয় আতা তার সুবাতা তা কমই মানে ডাস্টবিন डबे तीन नम्बर शुद्ध अपना दाड़ा प्रस्ताव कर ले तो ना कारण शुद्ध अपन के नारी देर को तो हमी কারণ আপনাদের দৃষ্টিতে যারা আলে হাদিস নয় এরা মোর্শেক তা আপনাদের নারী তাই মা হোক মেয়ে হোক স্ত্রী হোক বোন হোক তালা হোক পুকু হোক এরা যদি আহলে হাদিস না হয় এরা তো মোরশেক মোরশেক আর মো তো বিবাহ হয় না তাই মানতে হবে আপনাদের নারীরাও আহলে হাদিস তা হাদিস হলে তো বোখার শরীফে হাদিস আছে দাঁড়াই হত্যা করা তা আপনাদের নারীরা দাঁড়াই করে না বসে বাথরুমের ভিতরে বসে করলে তো হবে না করতে তো হবে ডাস্টবিনে তাহার হিসেবে ডাস্টবিনের কথা আছে হ্যাঁ এখন থেকে যদি আপনারা নারী পুরুষ প্রস্তাবের প্রয়োজন করলে জোর দেন ডাস্টবিনের দিকে এখানে নারী পুরুষ দাঁড়ায় দাঁড়ায় কাজটা করেন তাহলে আমার মনে হয় ফ্রিজ টটি বই বিতরণের দরকার হবে না লিট্রেড বিতরণের প্রয়োজন পড়বে না টেলিভিশনে বক্তব্য দেওয়ার দরকার হবে না जाति देख ले बुजबेंदिर नारी पुरुष सक पुरुषा दाड़ा प्रश्रा कर नारी दाड़ा कर गोसल होगी देहर निम्न अंश हमारे मना है ये कारण हुतुआ आ सकल प्राणी प्रश्न पारतुआ आले हादिर बुतुआ एमक दुर्य पर्यत তো সকল প্রাণীর প্রস্তাব পাত বলে এই বাধ্য হইয়াই বলে যে প্রসাপ তো আনসিরা যদি ধরে তো আমাদেরকে দাঁড়াই করতে হবে তো দাঁড়াইয়ে পুরুষরা করলো কিছু না কিছু ছিটা তো পায়ে পড়বে তারপরে পড়বে আর নারীরা করলে তো কথাই নেই গোসল হবে নিচের দিকে এইজন্য জন্য না বলে তো আর কোনো গতি নেই কারণ নাপাক বললে তো প্রস্তাব করলে যাও গোসল করো তো দিনে যতবার প্রস্তাব অতবার গোসল সর্দি কাঠি থেকে বা নিয়ে তো বাধ্য হইয়া বলে সকল প্রাণীর প্রশ্রাপ পাক আহলে হাদিস এর বাস্তব রূপ বলে আমরা দাঁড়ানোর পরে স্বামী লিমান হামিদার পরে কি করতে হবে এই ব্যাপারে বোখারিতে পাঁচ প্রকারের হাদিস কয় প্রকারের পাঁচ প্রকারের হাদিস এক নম্বর স্বামী আল্লাহ লিমান হামিদার পরে পড়বে রব্বানা লাকাল হাম এক বুখারি দুই নম্বর রব্বানা ওয়ালাকাল হাম এটাও বুখারির হাদিস তিন নম্বর অল্লাহ হুম্মা রব্বানা লাকাল হাম এটাও বুখারি শরীফের হাদিস চার নম্বর অল্লাহ হুম্মা রব্বানা ওয়ালাকাল হাম বুখারি শরীফের হাদিস পাঁচ নম্বর রব্বানা ওয়ালাকাল হাম হামদান এই পাঁচ প্রকারের হাদিস শুধু বোখারি ফিরিফে আছে আহলে হাদিস ভাইয়েরা দেখবেন সেরা স্বামী আল্লাহমান হামিদার পরে কি পড়ে একটু জোরে সোরে পড়ে যাতে আশেপাশে লোকেরা বোঝে যে উনি আহলে হাদিস একটু জোরে পড়ে ওনারা পড়েন রব্বানা ওয়ালাকাল হাম হামদান ক্যাম তৈজেবান কি এটা পড়ে পড়াতে পড়ে শুদ্ধ অশুদ্ধের চিন্তাও করে না অন্যদেরকে শুনাইলেটুল আমার পাশে এক ভদ্রলোক একদিনের কাসিয়র তৈবার উনি পড়তেছেন রব্বানা ওয়ালাকাল হামদান কাসিয়রাম তৈ্যবান মোবারাকান্তি সোজা করে ফেলেছে শুধু অন্যদেরকে বুঝায় আমি আলে হাদিস সঠিক হয় না বেটিক হয় এটা বলাই দরকার নেই রেস ভাই পাঁচ নম্বর এই চারটা তো বোকায় রাওয়ায়তলেন একটা ছাড়লেন চারটা আহালেহাদিস হইলেন না তার হাদিস হইলেন আপনি হাদিস ছেড়ে দিলেন বেশি সারার সংখ্যা বেশি মানা সংখ্যা কম এরপরও আপনি আলে হাদিস আর হানাফিরে হাদিস আর একটা দৃষ্টান্ত আমরা না মাজে পুরুষদের কথা বলতেছি কিভাবে দাঁড়াব হানাফিম ভাবের নিয়ম হইল দুই পায়ের মধ্যখানের চার আঙ্গুল পরিমাণ হাঁক করে দাঁড়াবে যদি কারো দেখো মোটা হয় আরো বেশি ফাঁক করল না জায়জ নয় পারবেন আহলে হাদিস বাইজের দাম একটু ব্যতিক্রম ওনারা দুই পায়ের মধ্যখানে ফাঁক রাখেন একটু বেশি যেটাকে আমাদের গ্রাম্য বাসায় বলে দাঁড়ানো যদি জিজ্ঞেস করা হয় জবাবদার হাদিসের উপর আমল যে হাদিসে আছে হাদিসটা কি আমি পড়তেছি আপনারা শুনুন বোকারি শরীফের হাদিস তোমরা খুব গুরুত্বের সাথে সব শোধা করবে ওলামাইকার বুঝবেন শুরুতে তাকিদের জন্য আরবিতে লাম ব্যবহার হয় কেন লাফ গুন নয় লাম ব্যবহার শেষে আবার নুনের উপরে তালকিদ এটাও তাকিদের জন্য গুরুত্ব বোধনের জন্য ব্যবহার হয় এখানে গুরুত্ব প্রথমে লাম লতু সব এরপরে আবার তরটি লা নুন লাতু সব গুন না ডবল তাকিদ শুধু গুরুত্ব নয় খুব গুরুত্ব খুব গুরুত্বের সাথে সব সোজা করলেন যদি সব না করো আকা বা মতানৈক্য আর মতানৈক্য ঝড়া পাতা হিংসা বিদ্রুপ সৃষ্টি হবে সব সোজা কর এই হাদিসটি ইমাম বোখারি রহমতুল্লাহ উল্লেখ করেছেন সব করার অধ্যায়ে বাবু তাসুক তার পিয়া মানে সোজা করা সফুক হল সফের বহু বসন্ত সব সোজা করার অফায় তাহলে আল্লাহ বলতেছেন সব সোজা করতে হাদিসে নেই এরপরে হজরত মোহামান বসে নিজে বলতেছেন এখন রাসুলের কথা নয় রাসুলের কথা এটু শেষ যা বলছি সাহাবি নিজে বলতেছেন কি সোম্মা রায় কু রাজানো মানকে বাহু বে মানকে বেবি কথা তো সব সোজা করার গুরুত্বের উপর হুজুর যে হাদিস বললেন এই হাদিস শোনার পরে আমরা দেখেছি আমাদের সাথী ভাইদেরকে একজন আরেকজনের কাঁদের সাথে কাঁধ বরাবর করে দাঁড়াইত हाँटुर हाँ बराबर दाड़नूर टू बराबर दिखाई टू बराबर कर हानसि मधा बना अपना अर्थ हल नीलान यू जुक आविधानिक अर्थ क्या তবে এখানে হা দৃষ্টি আবেদনিক অর্থে ব্যবহার হয়নি কেন হয়নি একটু পরে বলতেছি পারিবার্ষিক অর্থে ব্যবহার হয়েছে পারিভার্ষিক অর্থ হল বরাবর করা মিলানো নয় তো ওনারা মিলান অর্থ করে বলেন এই তো টাকুর সাথে টাকু মিলাইতে হলে স্যাগাইতে হবে না স্যাগাইতে মিলবে না আমাদের প্রশ্ন এখানে সাহাবীর তিনটি অঙ্গের কথা উল্লেখ করছেন এক নম্বরে কাম हाँटू तीन नम्बर टकनू तो तीन नम्बर मिलान लापाना तो क्या तो सुबह सुबह पशापाशी दू सा लेगे लेगे दाड़ी तो साथ लागे ना बाहर साथू लागू बाहूर साथू लागे কারণ কান একটু বিক্রত দিকে টাপানো থাকে কাঁপ লাগবে না যদি আমরা মিলেইতে যাই তাহলে আমাকে আমার সাথের দিকে ঝুঁকতে হবে সাথেকে আমার দিকে যুক্ত হবে তো দুজনের ঝুঁকে দুজনের কাঁপ মিলাইলাম দুজনে মিলাইলে হবে না সাথে যত মসল্লি আছে সবার কাঁপ মিলাইতে হবে সবার মিলাইতে হবে তাহলে আমার ডানে তিনি আছেন আমি যদি তার কাঁধের সাথে কাঁপ মিলাইতে যাই তো আমাকে ডান দিকে যুক্ত হবে ডান দিকে ঝুঁকলে তো বামের মুসলির কাঁধের সাথে কান মিলবে না আর বাম দিকে মসলির কাঁধের সাথে আর আমার গানে যিনি তিনি একটু বেশি ঝুঁকলে আমার কাঁধের সাথে কাঁধটা মিলবে আর ওনার গানে যিনি তাকে আরো বেশি যুক্তি হবে এইভাবে বেশির মাত্রা বাড়তে বাড়তে সফের শেষ মাথায় যে মসল্লি এই ব্যাপার সোয়া লাগবে একটু উপর উইটা শুয়ে গেলে তার কান আমার কাঁদের সাথে কাঁধের সাথে কাঁধ মেলার জন্য এলেন না বরং আমরা যে তারাঙ্গুল করে দাঁড়াই এতে আমার আর আমের পার্শ্ববর্তী উভয় সাথীর কাঁধের দূরত্ব কম আর স্যাগানোর কারণে সবাই যদি স্যাগাইয়া ফেগাইয়া দাঁড়ান তো মসল্লিদের কাঁদের মধ্যখানে দূরত্ব বাড়ে কমে বাড়ে অনেকবার যত স্যাগাইবেন তত বাড়বে তো তাহলে আপনাদের অনুবাদ অনুযায়ী কাঁধ মিলানোর কথা বলতেছেন আপনারা ফাঁক আরও বাড়াইতেছেন উপর আমল হলো না হাদি ছেড়ে দেওয়া হইল আচ্ছা যত স্যাগাইবেন স্যাগানোর কারণে দুই সাথের হাঁটুর মধ্যখানে দূরত্ব বাড়বে না কমবে বাড়বে তো টাকমুনি এসোসিয়েশন সেটা মেলানোর জন্য হাঁটুর মধ্যখানে দূরত্ব বাড়াইলেন কাঁদের মধ্যখানে দূরত্ব বাড়াইলেন এই দুই অঙ্গের কি অপরাধ তো দুই অঙ্গ ছেড়ে দিলেন একটা মিলানোর জন্য মিলে না বরং পায়ের তালুর কিনারা পার্শ্ববর্তী মুসল্লির পায়ের তালুর সাথে মিলে তো তালুর কিনারা মিলানোর কথা তো হাদিসে নেই হাদিসে আসে টাকমুর কথা ওরা কাবাহু কাবিহি तीन अंगेर कथा उल्लेख कथा अंग क्यों मिले अपनी हादिसल करे दी कत बड़ ना इंसाफे कल आले हादी वजप नाम प्रथम दिखे तो हादी से तीन अंगे एक मिलईलें ना आलिस कि आसने छर नम्बर तक बीर ताहरिम समय हाथ तुलते हैं কি পরিমাণ হাত তুলব এই ব্যাপারে চার প্রকারের হাত দিতে এক নম্বর হুজুর হাত তুলতেন ইলা পুরো হুজুনাই হে রাওয়া একটি মুসলিম শরীফের পুরো মানে কানের উপর হুজুর হাত তুলতেন কানের উপর পর্যন্ত নিয়তবন্ধ দুই নম্বর ইলা শাহমাতাই হুজোনাই হে হুজুর দুই কানের লতি পর্যন্ত হাত তুলতেন রাওয়া একটি বোকালি तीन नम्बर इलाके हाथ पर्त बोरे फाय चार नम्बर इलाजमे तबरान सीना पर हाथ प्रकार हादिर सामने आसल की हाथ तुलबी एस देखिए हादीर क्या अमल कर हादी भाइय पुरुष हक और नारी होंगारा सीना पर्त हाथ तोल এর উপরে আর তোলেন না তাহলে মোজামেক তবরানের হাদিসের উপরে আমল করলেন আর মুসলিম শরীফের হাদিস বোখারের শরীফের হাদিস ছেড়ে দিলেন তো নিজেদের বেলায় আসলে বোখারে ছাড়লে সমস্যা নেই আর হানফুদের বেলায় আসলে বোখারে ছাড়লে কয়ে তো মোশাহ বোখারের উপরে আমল করেন এই ব্যবচার কেন তাই আমার দাদা আমার উস্তাদ আল্লা মারফরাজ খান সফর রাহেমুল্লাহ একটা সুন্দর কথা বলতেন তো ফসল দি করতে হরচা নহ আহ করতে হো যদনাম আহ করতে হো যদনাম আমরা আখ বললো বদনামীরা আর ওরা যদি হত্যা করে ফেলে চুচারা হয় না কোনো সারা শব্দ হয় না তো তাহলে বোখারি বাদ দিলেন মুসলিমেন দিলেন জামে তবরানি থেকে হাদিসে সিনে পর্যন্ত উঠে গেছেন তাহলে এবারে বলুন অপরাধ আমরা বেশি দিন আপনারা বেশি করেন তাহলে এক হাদিস মালনাটা হোক মো জামে তবরানির দেখবার বোখারি আর মুসলিম হাদিস্ট একটা মানছেন ছাড়লেন কয়টা ইংকেন কাত পর্যন্তের হাদিস ছাড়লেন কানের লতি পর্যন্ত হাদিস ছাড়লেন কানের উপর পর্যন্ত একশো পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট মানলেন পঁচাত্তর বাঘ পাঁচাত্তর পার্সেন্ট এরপর আপনি আলী হাদিস এত হাদিস হার বলে এবার আসন হানফিরা কিভাবে আমল করে হানফিরা বলেন সবগুলো নবির হাদিস সাই বোখারিতে হোক আর মোসলেমে হোক আর মজানের তবরানিতে হোক এটিও ছাড়া যাবে না কিভাবে আমল করব তো হাত এই পরিমাণ তুলবো যাতে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে মিলে যায় কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুলির মাথা উঠবে তাহলে এলা সাহামাতে উজু নেই হের হাদিসির উপরে আমল হবে অটোমেটিক অন্য আঙ্গুল উঠে যাবে কানের উপর পর্যন্ত তাহলে এলা পুরোয় উজো নেই হের হাদিসির উপরে আমল হবে टिक हाथ जाते थे आमल नारी हाथ बुक पर्त तो नारे माध्यम मजामे टब्रण बुप पर्त हाथ उठान हादिसल नारी पुरुष मिले चार हादिस हादिस बढ़ना আর দিল তাও গোটি ওনারা আহলে হাদিস হাদিস মানেন আর হানফির হাদিস মানেন না কত বড় জুলুমের কথা চিন্তা করেন আচ্ছা এখন যদি ওনারা প্রশ্ন করেন যে ঠিক আছে নারীরা উপর পর্যন্ত তুলুক আর পুরা বুক পর্যন্ত प्रश्न करा बुक पर्त तुल नारी गोति अपन प्रश्न स ठीक नए दुई कारण एक कारण हम নারীরা যে বুক পর্যন্ত তুলবে হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে পিলাস এই হা নারীদের স্তন পর্যন্ত স্তন কোথায় হয় বুকে নাড়ে বুকে সিনা সিনা পর্যন্ত তারা তুলবে দুই নম্বর দলিল হইল নারীদের পর্দার ব্যাপার সেবার আছে পুরুষের মসজিদে আসলে পর্দার ব্যাপার সেবার নেই ব্যাপার সাথে আসে সতনের তো যদি উপর পর্যন্ত তোলে হাত দেখা যায় আর যদি সিনা পর্যন্ত তোলে তো হেজাবের ভিতরেই হাত থাকবে পর্দা লঙ্ঘন হবে না এই জন্য আনাফি দৃষ্টিতে নারীরা বুধ পর্যন্ত হাত তুলবে মজা মে তবরানির হাদিস অনুযায়ী लती हाथ तुलबे बोखारी मुस्लिम हादीस अनुजाई देखो हादिस रूप से कारा चल रही है क्यों दोष हानफी हादिस मान ना अच्छा तीन नम्बर हाथ कब बानते सम्पर्क दूरकम हादिस आदि शरीबे हादी के हल आखाघा बेयमीहि सीमा लहु রুজুর ডাম হাত দিয়ে বাম হাতকে ধরছেন আকা জামানি আর কোন রাওয়া আছে কাবাজা বেয়ানিমাল কবজমানিও দরা, ডাম হাত দিয়ে বাম হাতকে ধরছেন রাওয়ায় শরীফেছে আবু দাউদ শরীফে রাওয়ায় আলা সিমা লিহি হুজুর ডাম হাতকে বাম হাতের উপর রেখে দিয়েছেন তাহলে একটা হলো ধরার হাদিস তিরমিজির একটা হলো রাখার হাদিস আবু শরীফের সি दीस हादिस बढ़ हादिस हादिस तो हादिसर मध्य छड़ल तरह मानी एक पंचाश पार्सेंट माना हंस पार्सेंट छाड़ा हईल এবার আসুন হানাফিম হবে এরা বলে দুইটি এরা চুলের হাদিস একটিও বাদ দেওয়া যাবে না তাহলে আমল কিভাবে করব তো এমন ভাবে করতে হবে যাতে একটি হাদিসও বাদ না পড়ে বা তা কিভাবে বা তোমার কনিষ্ঠ এবং বিদ্যাংগুলি দিয়ে হাতের কবজিকে ধরো তাহলে তিরমিলি শরীফের যে আখাতার হাদিস আছে ধরার হাদিস এর উপরে আমল হয়ে যাবে আর অনমিকা মধ্যময় এবং সাহায্যতাগুলিকে উপরে রেখে দাও তাহলে আবু দাউর শরীফে রাখার উপর আমল হবে আমল হবে মাধ্যমে। তাহলে হানফিরা একসাথে দুই হাদিসে মানলো একটাও ছাড়লো না আর হাদিস ভাই এরা একটা মানলো একটা ছাড়লো এরপর ওনারা হাদিস মানেন আহালে হাদিস আর হানফি মাসাবলারা হাদিস মানেন না কত বড় জুলুমের কথা দেখেন তো আচ্ছা এরপরে আসুন সাদৃশ্য রাখবো কোথায় আমরা রাখি নাবীর নিচে পুরুষরা আর ওরা নারী পুরুষ সকলে রাখে বুকের উপরে সিনার উপরে পুরুষেরা সেনের উপর রাখা পুরুষ নারী হইতে চায় নারী মার্কা পুরুষ বলি আমি সিনার উপরে নারীদের সাদৃশ্য জায়গা জায়গায় কিন্তু পুরুষদেরকে সতর্ক করা হয়েছে নারীদের সাদৃশ্য যাতে না হয় নারীদেরকে সতর্ক করা হয়েছে পুরুষের সাদৃষ্ট যাতে না হয় না হলে হাজি ভাইরা মাসা আল্লাহ হাদিষ্ট মানতে চান এই জন্য নারীর সাদৃষ্ঠ করতে চান বেশি তো হাত বাঁধেন নারীদের ন্যায় ওনারা কেন বুক বাবির নিচে বাঁধি নাভির নিচে বাঁধার ব্যাপারে মোসান না আবি সাহেব ইমাম বুখারে রহমতুল্লাহ ইমাম আবু বকর এবনে আবি সাহেবা রহমতুল্লাহ তাঁর সংকলিত হাদিসের কিতাব আল মোসান্নখন্ডে প্রায় সাতাইশ হাজার হাদিস এই কিতাবে উল্লেখ আছে তো এই কিতাবে বিশুদ্ধতম শুক্রে হাদিস বর্ণিত রাসলাল আলহাম নাবীর নিচে হাত জানতেন রাওয়ায় আবু হরু তাল আনু থেকে বর্ণিত মধ্যে দুজন বর্ণনা করতেছেন এমন কি হজরতা রাজি আহ বলেন তাহাত নামাজের মধ্যে উভয় হাত নাবিন কে বলেন হজরত আলী বলেন তো এই কারণে আমরা নিচে বিশুদ্ধতম নাবিনতম সূত্রে কেন বুকের উপরে বাঁধেন তো সহিমা নামের দুইখন্ডের একটি হাদিসের কিতাব আছে এই কিতাবে একটি হাদিস আছে আল্লাহ রাসুল হাফ বাঁধেন বুকের উপরে এই হিসাবে ওনারা বুকের উপরে বাঁধেন তার মানে দুই প্রকার হাদিসের মধ্যে ওনারা একটা ধরলেন একটা ছাড়লেন বুকের উপরটা ধরলেন নাবীর নিচে ছেড়ে দিলেন একশো পার্সেন্টের মধ্যে ৫০ পার্সেন্ট মানা হইল পঞ্চাশ পার্সেন্ট ছাড়া হলো। আসন হানাফি মজাহ হানাফি মজাহাব বলে উভয়টি তো হাদিস একটিও ছাড়া পাবে না তাই এই উম্মতের পুরুষেরা নাবির নিচে হাত বাঁধবে আর নারীরা বুকির উপরে বাঁধবে পুরুষ নারী দুই সম্প্রদায়ের মাধ্যমে উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে একটি হাতি তো না এখন উল্টাও তো করতে পারি পুরুষরা বুকুর করে বাঁধুক নারীরা নীচে এক কারণ নাবিরা বুকুরু করে বাঁধবে মজা মেত্রাণীতে উল্লেখ আছে দুই নম্বর পর্দার ব্যাপার সেপা নাবির নিচে বানতে গেলে যদি হেজাব ছোট হয় দুপাটার অন্যায় একটু ছোট হয় তো হাত বেরিয়ে আসবে পর্দা লঙ্ঘন হ বুকুরুঘরে বাঁধলে যাবার ও না দু পর্দার যতই ছোট হোক হাত পর্দার ভিতরেই থাকবে তাই নারীরা বুকুরুঘরে বাঁধলে পর্দার জন্য সুবিধা আর পুরুষরা নাবের নিচে বানলে হাত দেখা গেলে এখানে পর্দার ব্যাপার সাপান নেই তাই কোনো সমস্যাও নেই এরা নাবের নিচে বানবে এবারে আর একটু দেখি সহিবনে ফোজাহমার যে হাদিসটা ওনারা উল্লেখ করতেছেন ওই কীটাগরি টিকার মধ্যে লেখা আছে হাদিসটা জড়ি দুর্বল এবং আদেশটির সাত বিচ্ছিন্ন রাওয়ায় কি অর্থ ধরেন একজন ওস্তাদ তার ছাত্র আছে দশজন নয় জন বলেন ওস্তাদ কথা বলছেন আর একজন বলেন যে না এ কথা বলেন নাই ওই কথা বলছেন একজনের মত ভিন্ন নয় জনের মত ভিন্ন এই যে একজন ভিন্ন কথা বলে এই লোকটাও মিথ্যা কথা বলার নয় তাই এই নয় জনের যে রাওয়ায় এটাকে তো আমরা বলবো সহি রাওয়ায়ের আর একজনের যে রাওয়ায় এটাকে বলবো সাদ এটা বিচ্ছিন্ন এখানে দশা করতেইতে। না হয় এই হাতিস্টির আরব বিভিন্ন সূত্র আছে অন্তত সাতটি সূত্র আমার কাছে সংরক্ষিত আছে একটি সূত্রের মধ্যে আল্লাহ সদর শব্দ নেই বুকুরু করে বাঁধার কথা নেই শুধু একজন ছাত্র বলে। তাই বুঝে গেছে এটা বিচ্ছিন্ন রাওয়ায় তার পাশাপাশি আবার জরিফ এবং দুর্বল এই জন্য আমরা পুরুষেরা ইহা আমল করি না যেহেতু জড়িত দুর্বল আর নাবির নিচে হাত বাঁধার সূত্র যেহেতু সহি এরপরে আসুন এবারে সুরাকেরাত পড়ার ব্যাপার আহ ভাইয়েরা বলেন ইমামের পিছনে যদি কেউ সুরায় হাতে অন্তত না পড়ে তার নামাজ হবে না আর আমরা বলে সুরাকেরা পড়বে না চুপচাপ দাঁড়াইয়ে থাকবি ওনারা কেন পড়েন এবং না পড়লে হবে না বলেন আর আমরা কেন বলি পড়বে না চুপচাপ দাঁড়াইয়ে থাকবে আমরা বলি আল্লাহ আবুল আলমে কোরআনে কারিমে বলতেছেন কি ইজা যখন কোরআন পড়া হয় বিভিন্ন তাত্ত্বিক গ্রন্থে উল্লেখ আছে আয়াতে নাজেল হয়েছে নামাজের ব্যাপারে তার মানে যখন কোরআন নামাজে পড়া এমনকি বিভিন্ন হাদিস গ্রন্থে আর তাপ সে গ্রন্থে একথার উল্লেখ আছে হুজুর সাল্লাহ আলহাম নামাজ পানোর সময় যখন ক্যারাব করতেন আমাদের দেশে দেখবেন কিছু অবুধ ছেলেরা এসে সফের মধ্যে দাঁড়ায় ইমাম যখন ক্যারাব পরে সেও কিছু পিসে পড়ে চূড়ায় সাথে সকলের মুখস্থ থাকে এটা পড়ে অন্য চূড়া যখন ফোড়া শুরু করে এখন আর কারণ আছে তা আমাদের ছোট অবুধ ছেলে যারা আছে এদেরকে দেখবেন ইমামের সাথে সাথে ক্যারাব পরে তো ইসলামের শুরু লগ্নে হুজুর যখন ক্যারাত করতেন হুজুরের সাথে সাথে বড় আওয়াজে এক সরু বল এরপরে আয়াত নাজির হলো কবরদা ইজা কোরআন যখন কোরআন করা লাহু গান পেতে শুনবা পড়া টড়া যাবে না ও আন সেতু চুপ থাকবা কিছু বলতে পারবা না চুপচাপ দুনিয়ার কথাও নেই কোরআন করাও নেই সব নেই কিসে বলে কোরআন বলে এ আয়াতে বলে কোরআন যখন কোরান করা হবে আমি নিজে বক্গ করতেছি আপনার শুনেছে এটাকে কান পেতে শোনা বলা হয় বরং যে শুনেতে যদি কোনো কথা শুনেছে বলে কান পেতে শোনো তো ছাত্ররা কথাবার্তা বলতেছে ওস্তাদ কি বলবে হ্যাঁ বলতেছি কান পেতে শোনো তুমি কথা বলো হুজুর শুনিছ আপনার আওয়াজ তো আমার কান আমি তো শুনি ওইটাকে কান পেতে শোনা বলা হয় না তো কান পেতে শোনা বলা হয় কখন যখন চুপ একাগ্রতার সাথে শুধু ওই দিকে ধ্যান খেয়াল নিয়ে শুনিয়ে তাকে বলে কান পেতে শোনা আল্লাহ বলতেছেন সাস্তা নেতা মোবাইল খুব ভালো করে কান পেতে শোনো হিমা কেনা করতে হবে আল্লাহ আক্তায় আরেকটা শব্দ বাড়ায় দিলেন কি ও আনসেটু আনসেতু মানে চুপ থাকো শুধু শুনলো হবে না চুপ থেকে শুনতে হবে কোরআন শোনা গেল চুপ থাকবে শোনা না গেলেও চুপ থাকবে এটা কোরআনের কথা এই কোরআনের এই আয়াতের কারণে আমরা চুপ থাকি আমরা করিনি এখন আহলে হাদিস ভাই এরা আমরা তো হাদিস মানি কোরআন মানা হোক আর না হোক এটা তো দেখার বিষয় নয় এই জন্য হাদিস মানতে গিয়ে কোরআন কাপ করুক তার ফলে আমরা তো আহলে হাদিস আমরা তো আহলে কোরআন নই এক লোক এই সময় হাগরি মাথার দেওয়ার অভ্যাস আর সাধারণত বাথরুমে ল্যাট্রিনে দেওয়ার সময় খালি মাথায় যাওয়া মাকরুক মাথায় টুপি বা অন্য কিছু রেখে যাওয়ার হুকুম খালি মাথা যাওয়া নিষেধ মাথরুম তো এই বেকারা টুপি কিংবা ফাঁকরি মাথায় দিয়েই সবসময় বাথরুমে যায় আজকে বাথরুমে এমন বেড ফাঁকরি বাঁধতে বাঁধতে খাপড় সপর নষ্ট হবে বড় মুশকিল তো দিশে দৌড় দৌড় দিয়ে ডুকছে ল্যাট্রিনের ভিতরে ঢুকার পরে পাহাড়ে সারা জীবন ফাঁকরি মাথার দিয়েই কাজটা করলাম আজকে খাঁগরি ছাড়া কেমন লাগে পরে বুদ্ধি আসছে কি বুদ্ধি তো আমি তো এখন ল্যাট্রিনের ভিতরে আমাকে তো কেউ দেখে না লুঙ্গি খুলে মানুষ দেখে যে কি ব্যাপার এই বেটার মাথার মাঝে ফাঁকরি সেদিক সব খালি করে তুমি কি করতে চূন্য তুরুপুর আমল দেখো তো শূন্য তুরুপুর আমল করতে গিয়ে খরচ দেখটা মেসাপ কিনছে মেসাপ করা সুন্দর ছিল একটু লম্বা বেশি এখন একদিকে দিয়ে কিনলে কিভাবে কিছু আছে জুতা কিনতে গেছে বাগানে জুতা কিনতে গিয়ে দেখে যে জুতা তার পায়ের সাথে ফিট হয় এটাও ষোলো টাকা আর আরো বড় আছে এক ইঞ্চি পরিমাণ বড় তো সেটাও ষোলো টাকা এখন এ যে ষোলো টাকা দিয়ে ছোট জুতা কেন কিনতাম বড়টাই কিনি হ্যাঁ ঠকতাম কেন তো বড় দুটা কিনে আনছে টাকা দিয়ে এখন শীতকাল কুয়াশা রাস্তা দিয়ে হাঁটতেছে আর জুতা দিয়ে বাড়ি খায় মোর সাথে এই কাদা মাদা সব টুফি পর্যন্ত সব উঠছে পুরা পিট আর টুফি সব কাদা তাই বলবে তোমার অবস্থা কেন কয় না আমি ঠকি নিই ঠকি নেই মানে ছোট জুতার ষোলো টাকা বড় জুতার ষোলো টাকা তো কেন ছোটোটা কিনতাম বড়টা কিনতাম হ্যাঁ তো এখন এই বেসারা এক বিঘর থেকে নেশাটা একটু লম্বা এখন কেটে ফেলে দিলে তো গেলুক কাটার দরকার ব্যবহার করি এটা ক্ষয় হতে হইতে একদিগত হবে তো আচ্ছা করে নেশাটা শেষ না। নেশা বড় হতো মাথা বাইরে নামাজের নিয়ত মাংস পার্শ্ব আরেক লোক লুঙ্গি পরিহিত অবস্থায় নামাজ পড়তেছে এই বেতারা শেষ দেয়া মো পার্শ্ববর্তী লুঙ্গি পরিহিত মুসল্লি দাঁড়ানো নেশা কলার গেছে সেই ওটার সময় আল্লাহর মসজিদ আমি শূন্যতার উপরে আমল করছি আমল তো করছো তোমার শূন্যতের গুতে আমার খরচ আছে এখন আহলে হাদিস ভাই আমরা হাদিস মানি হাদিস মানতে গিয়ে পুরাণ ছেড়ে দিয়েছে আমরা হাদিস মানি এটা হলো হাদিস আচ্ছা হাদিসটা কি একটু শোনেন বোখারি শরীফের হাদিস কি নামাজ নেই নামাজ হয় না ইলাস তবে লাম যাত্রা যে ব্যক্তি পড়বে না দেিল কিতাব কিতাবের হাতেহা মানে সুরাই রাতে তার নামাজ নেই शब्द आम बेहतर अंत मुक्त शब्द ये तो बोझ आलह अपनी हदीस मानन तो निजे पक्षि हादिस माना हईलो ना हादी हईलो কোরআন আর নিজের পক্ষ থেকে এখানে বলছেন ইমামের ব্যাপারে বা একা একা যে নামাজ পড়ে তার ব্যাপারে সুরায় পাতায় না পড়লে নামাজ হবে না একা যে নামাজ পড়ে সে না পড়লে নামাজ হবে না এখন প্রশ্ন এই হাদিসে তো ইমামের কথা উল্লেখ নেই একা একা যে নামাজ পড়বে তার কথা উল্লেখ নেই আমরা মোক্তি শব্দ যোগ দিলে আমাদের দোষ আপনারা ইমাম আর একা একা নামাজ পড়লে মালা দিলেন এটা দোষ হবে না এটা তো প্রশ্ন আছে আমাদের প্রশ্নের জবাব মোসানাতে হাদিস উল্লেখ আছে হাদিস কি হল হাসান নবী করিম সাল আলাইসালামের সাতর মান মান ইমামুন ইমামা আতুল ইমামেরা আতুল যে ব্যক্তির ইমাম আছে তো যেই ব্যক্তির ইমাম আছে ওই ব্যক্তিকে কি বলবে মুক্তাদি বলবে না তার মানে মুক্তাদি ক্যারতুল ইমামে লাহু কেরা আত তার ইমামের কারাতই ওই মুক্তাদির জন্য হিসাবে গণ্য তার মানে ইমামের কারাতই মুক্তাদির কেরাত হিসাবে গণ্য তো বুঝে গেছে মুক্তাদিকে ভিন্ন করে ক্যারাত করতে হবে না ইমামের কারাতে মুক্তাদের কেরাত হিসাবে গণ্য হয়ে গেছে রাসুলের বাস্য অনুযায়ী আমরা বলি হাজার যেমন ধরুন এখানে আপনারা মেহরবানি করে আমাদের মস্তিষ্ক বিসতলা বানাইছেন দরখাস্ত দুই হাজার মানুষ সবাই ওইখানে গিয়ে কথাবার্তা একজনে বলবেন আর দুই মানুষে বলবেন যদি হাজার কথাবার্তা বলা আরম্ভ করেন প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা হবে না মিছিল হবে মিছিল এখন মন্ত্রী কার কথা শুনবে মন্ত্রী পোস্টকে করো। এরা জঙ্গল থেকে বেরিয়ে আসছে কথাবার্তা কিভাবে বলবে না বলবে আদব নয় লেহাজ নাই কিছু নেই সবাই কথা বলে আমি কার কথা শুনবো বের করো এদের জামেলার দরকার কিসের দরখাস্ত মঞ্জুর উল্টার বেগ যদি বেরিয়ে আসতে হবে হ্যাঁ এখন বলতে হবে কথা একজন একজনের কথা বললে এটা কি ওই একজনের হবে না দুই সকলের হবে সকলের হবে ঠিক তেমনি হবে আমরা যখন একজনকে ইমাম বানিয়ে দিলাম তো ইমামের কথা আমাদের সকলের কথা হবে সবাইকে ভিন্ন করে কথা বলতে হবে না বরং ভিন্ন করে যদি ক্যারাব করতে যাই এর ঝগড়ার সৃষ্টি ঝগড়ার মতো মনে হয় ইমামও করে আমরাও পড়ি সবাই করে প্রচুর নিজে বলছেন। তো কি হয়েছে আমার যে তোমরা আমার সাথে কোরআন নিয়ে ঝগড়া করো মানে আমার পিছনে কোরআন করো এখন থেকে আর পড়বে না চুপ থাকবে এই জন্য আমরা ওনারা পড়েন এবার আসলে আসছে কোরআন যোগ দিয়া তো হাদিস দস্তে এটার না হল আলে হাদিস এরপরে ইমাম সাহায্য যখন বললেন আমরা সুখে চাপে বলি আমিন আর আহলে হাদিস ভাই যারা বলে দেন আজান আগান দেওয়ার নিয়ম আপনার গায়ের জোর যে পরিমাণ আছে আওয়াজ পৌঁছে মুসলিরা মসজিদ হয় এই জন্য আগানি হাজির ভাইয়ারা ও একজন দাঁড়াবে এই কো নয় আরেকজন এই কো নয় আরেকজন এই মধ্যখানে আরেকজন এই মধ্যখানে পাঁচজন কিংবা ছয় জন আগে সলা পরামর্শ করে আসে এরপরে সবাই আমি দিয়ে আজান দেয় আমিন তো দূর থেকে শুনলে মনে হচ্ছে না পুরো মসজিদটাই আলে মসজিদ সবাই জোরে আসলে মানুষ আছেন জন মানুষ বাইরে থেকে কি বোঝা যাবে ওই মসজিদের ভিতরে সিল্লাসিল্লি হইতে আসলে সিল্লাসিল্লি করে কয়জনে জনে জনে বাকি উনিশশো জন চুপ কথাটা পরিষ্কার করে এই বলতে চাই আমাদের দেশের যিশু ভাইয়েরা ফাঁস করতে যান মক্কায় মক্কা রমার মদেন ফিরে এসে কহালেহাদি খাতে ঠিকই বলে সেখানে তো সবাই জোরে আমিন বলে সুন্দর কথা আরে সবাই জোরে না আসতে বলে আপনি বুঝবেন কিভাবে আমিন বলা শব্দ আপনার কানে আসে কয়জনে বলে হিসাব জানেন বর্তমান বিশ্বে প্রায় দুইশো কোটি মুসলমান আছে কত কোটি দুইশো কোটি মুসলমান এদের মধ্যে প্রায় একশো বিশ কোটি মুসলমান হইল হানকি কত একশো বিশ কোটি মুসলমান আমদ বরং আরো বিশ্ব এক ভারতে পঞ্চাশ কোটি মুসলমান বাংলাদেশে সতেরো কোটি মুসলমান এই কত হইল সাতষট্টি কোটি পাকিস্তানে প্রায় বিশ কোটি মুসলমান কত হইল সাতাশি কোটি এরপরে ইরানের পাঁচ কোটি মুসলমান এরাকে আছে প্রায় ছয় সাত কোটি মুসলমান এই সব মিলে আরো বাড়ে যাই হোক একশো বিশ কোটি ধরেন একশো বিশ কোটি মুসলমান আরো বাকি কয় কোটি তাকে আশি आठ चल्लिस कोटी हलो साफ आय कोटी चल्लिस चल्लिस बीस कटि माल एक बीस कटि हम माले मध्य बाराओ अमीन आते हानफी मध्य बाराओ अमीन आस्ते माले और हानफी के जोग दी कत है एक ओद बी कत एक चल्लिस দুইশো কুটির মধ্যে একশো চল্লিশ কোটি মুসলমান আমিন বলে আসতে চল্লিশ বাদ গেলে আগান দেওয়া নয় তো চল্লিশ কোটি বলে জোরে আর একশো তো কোটি বলে আসতে এবারে দেখেন সারা দুনিয়া থেকে তো হাজিরা হাজ করতে যায় তার মানে দুইশো কোটির মধ্যে যদি লাখের হিসাব করেন তাহলে একশো ষাট কোটি জায়গায় লাখ বানান কত হবে এক লাখ ষাট হাজার হবে কি হানসি আর মালিকি মিলা হেরা করে আসতে আর মাত্র চল্লিশ হাজার হবে সাহি আর হামবেলি মিলি করে জোরে আমিন তাহলে যারা এগোটা শোনা যায় না যারা জোরে বলে এগোটা শোনা যায় জোরে বলে হেগটা শোনা যায় তাহলে কম মানুষে জোরে বলে শোনা তো হেঁটে যাবে বলাটা যে বলে না এটাকে শোনা যায় তো যে চুপ আপনারা সকলের মুখের কাছে যায় দেখেন না যে আমি জোরে কয় না আসতে কয় তো কেমনে বলেন যে সবাই জোরে কয় সবাই জোরে কয় না বেশির ভাগ আসতে বলে কম ভাগ জোরে বলে মাত্র দুইশো কোটির মধ্যে ষাট কোটি জোরে বলনেওয়ালা আর একশো বিশ কোটি আসতে বলনেওয়ালা আর একশো চল্লিশ কোটি আসতে বলনেওয়ালা এরা আস্তে বলে আচ্ছা এবারে আসুন আমিন আমরা কেন আসতে বলি ওনারা কেন হুজুর বলেন আলহা আজান কেন দেয় আল্লাহ হজরতে হুজর রবি বর্ণিত তো হুজুর আমিন বলছেন ওয়া সাহাজা রেহা আস্তে বলছেন আমিন বলছেন এবং আসতে বলছেন উনি কিভাবে বলেন ওনার বাড়ি হইল এমন ওয়াইল এবনে হুজর বাড়ি কোথায় এমন উনি যমন থেকে মদিন এমন আবার ইসলাম শিখার জন্য দিন শিখার জন্য বিশ দিন ছিলেন হুজুরের কাছে নামাজ করছেন হুজুরের পিছনে একশো রক্ত নামাজ করছেন এবং হুজুর বলছেন ওয়াইল তুমি আমার কাছে দাঁড়াইবে কারণ যেহেতু শিখতে আসতো সারা জীবন থাকতে পারবে না এই শিখা নিয়ে দেশে যাবে অন্যদেরকে শিখাবে তাই তুমি আমার কাছে থাকবে যাতে শিখতে সুবিধা উনি একশো বাক্তনাম হুজুরের পিছনে করলেন এরপরে উনি বলতেছেন তিন বাক্তে জোরে কে বলতে একটু জোরে আমিন বলছেন যে দালিনের পরে আমিন বলতে হয় যাতে আমি এটা শিখি সেই জন্য হুজুর জোরে বলছেন তাহলে একশো বাক্তন আমাদের মধ্যে তিন জোরে সেটাও যিনি শুনছেন তিনি বলেন আমাকে শিখানোর জন্য আর আসতে এইবারে সাতানব্বই অসুবিধাটা মানবেন না সাতানব্বই অক্টরটা নিচে আর এরা হাদিস মানে না ওনারা হাদিস মানে তারপরে তিন অক্তরটা নিলুক যিনি হাদিস বর্ণনা করতেছেন উনিও বলেন জোরে বলছেন শিখানোর জন্য শিখানো তো শেষ এখন আর জোরে বলার দরকার ওনারা বলেন যে আরো হাদিক আছে কি ইমাম ইমামি বলেন কালা আতা আতা নেই। শরীরের হাদিস হাদিসগুলো দুই ধরনের এক ধরনের হাদিস সূত্র সহকারে সনব সহকারে উল্লেখ করা হয় এগুলোকে বলা হয় মোসন আর কিছু হাদিস আছে তিনি সূত্রবিহীন অবস্থায় উল্লেখ করেন এগুলিতে বলে মোয়াল্লাক এখানে এটা একজন তাবেইর কথা এটাও মোয়াল্লাহ সূত্রবিহীন অবস্থা বয়েন করতেছেন তা আল আতা কি আমা এবনুজ প্রথম বলছেন আমিন ও দোয়া কালা আতা আমিন ও দোয়া আমিন হলেও দোয়া এরপরে বললেন আমানা এবনুজুবায়ের ওমান খালকা রু আব্দুল্লাহ জোবায়ের তা এবং আমিন বলছে এখনো হ্যাঁ এরপরে কি হাদিসের মধ্যে তোমার হাত তা কথা এরপরে বলতেছেন কি আমিন যে এবনে জোবাইর বলছেন তো সামনে সফের মানুষেরা শুনছেন তো সামনের সফের মানুষেরা যদি আমিন বলা শোনে এটাকে বলে যে কুরা মসজিদে গুঞ্জন সৃষ্টি হয়েছে পুরা মসজিদে গুঞ্জন সৃষ্টি হলে শুধু সামনে সফে লোকরা শুনবে কেন সবাইকে শুনবে যখন গুঞ্জন সৃষ্টি হয় এটাকে বলে এক হাদিসের কথার মধ্যে মিল নেই হাদিস হতো না তাবির কথা তাঁবির কথার মধ্যে মিল নেই একবার বলেন সামনের তফের মানুষেরা শুনছে আবার বলেন মসজিদে গুঞ্জন সৃষ্টি হয়েছে তো গুঞ্জন সৃষ্টি হলে সামনে সামনেওয়ালারা শুনবে কেন কিছুারা কেন শুনলো না बुजा गए गुंजन सृष्टि नासिरुद्दीन अलबानी मुरहुमी पंद्रतम शतब्दी एल शायद नासिरुद्दीन अलबानी उन्नी बुखार एने बोलते একটি কিতাব এক এই কিতা বলতেছেন দুর্বল তা এই পরিমাণ জড়ির পার দুর্বল দেওয়া বৈধ নয় কে বলে হাদিস বাইদের ইমাম নাসরুদ্দিন আলবানি মুর বলতেছেন এই পরিমাণ দুর্বল দলিল দেওয়া বৈধ নয় বরং বলতেছেন কি उल्लेख करो हलो ताबापर हदीसेर दू कथ मिल नहीं हादीज भाइय আমিন জোরে বলতেছেন আমিন দিয়ে দেন আজান কি এরকম ধরা পড়ছে নখালি এক লোক আমিন হঠাৎ জোরে রিক্সাওয়ালা কাই তুমি এত জোরে আমিন বললা এখন তো শুনিনি কে আমাকে হাজার টাকা দিছি এক সপ্তাহ আমিন জোরে বলার জন্য এক সপ্তাহ করে আর জোরে বলবো না পাঁচ হাজার টাকা কোন আর একবারে হঠাৎ যখন জোরে আমিন বলে উঠছে ফার্সের লোকে মনে করছে এর ধস্তি বুঝি দি নেই না শিটকে দিল কেন না মাস ছেড়ে ধস্তি এদে আমটা করে ভাই তোমার ঘিউছে ঘিউচি আমি শূন্যতির উপরে আমল করছি তো শূন্যতার আমলে এরও করার শেষ এরও করার শেষ দুইজনের নামাক বরবাদ করে দিল শুনতির উপরে আমল তো আমি দিয়ে আগাম দেওয়া নাই বেশির থেকে বেশি তাদের এই কথা একটু জোরে বলা আছে তাও বলছে হুজুরের থেকে যে রাওয়ায় ওয়াইল হুজুর করতেছেন হুজুরে বলছেন মোক্তাজিরা জোরে বলছেন এরকম কোন কথাবার্তা বর্ণিত নেই এবং আমিন কথা কথা নেই আছে। তাইলে বোখারে বোখারে দমে দমে আমিন জোরে বলতে হবে এটাও বোখারি সূত্র সহকারে কোনো হাদিসে উল্লেখ নেই আর ওনাদের ইমাম শাহেখ নাসদিন আলবানি মরুম উনি বলতেছেন এটা দলিলযোগ্য নয় এরপরে উনি যে যেহেতু আতা বনা করতেছেন আমিন ও দোয়াউন আমিন হইলো দোয়া নাসুদিন আলবানি বলেন দোয়ার ব্যাপারে মূলনীতি হইলো কি তোমরা দোয়া করো তাদের রুহাউ টত অবস্থায় এবং চুপি চুপি তাহলে দোয়ার মূল মূলনীতি হলো চুপি চুপে দোয়া করা এই জন্য আমিন চুপি চুপে বলার চায়ক এটাকে জোরে বলা ঠিক হবে না ওনাদের ইমাম যখন বলেন তা আমাদের এখানে অন্য কিছু বলার প্রয়োজন পড়ে না এরপরে আসেন রুকুতে যাওয়ার সময় একবার হাত তোলা রুকু থেকে উঠার পরে আবার হাত তোলা আল হাদিস ভাইয়েরা হাত তোলেন হানফিরা তোলেন না ওনারা কেন তোলেন হানফিরা কেন তোলেন ওনারা তোলেন তো হজরতে আবদুল্লাহ ওমর রাজি আল্লাহ আহমদ থেকে হাদিস বর্ণিত নবী করিম সাল আলাইসাল্লাম রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন আর আমরা কেন তুলি না আব্দুল্লাহনে মসুদ রাজি আল্লাহ থেকে শুধু আর কোথাও না উপরে আমল করে হাত তুলি ওনারা আবদুল্লাহ এবনে অমর আনহুমার হাদিসের উপরে আমল করে হাত তোলেন একটা মাললেন একটা কারলেন এবার আসুন একটু গভীরতায় যাই ইমাহেদ বলতেছেন মত ইমাম মালেকের মধ্যে কথাটি উল্লেখ আছে আমি আমার উস্তাদ আবদুল্লাহ এমন ওমরের কাছে ছিলাম দীর্ঘ দশ বছর দিন দশ বছর দশ বছরে একদিনও রুকুতে হাত তুলতে দেখিনি তাহলে হাত তুলতে না এটা কোন কালে যখন ওস্তাদ হয়ে গেছে না গুড়াকালে শেষ জমা আর করতেছেন হাত তোলার কথা তো বুঝা গেছে সুরুর দিকে হাত তোলা ছিল শেষের দিকে রহিত হয়ে গেছে জন্য তিনি হাত তুলতেন না ওনার ছাত্রের সাক্ষী দর বছর সাত জায়গার হিসাব দিতে গিয়ে আছে সফা পাহাড়ে হাত তুলে ধোয়া করার কথা আছে আর আপার ময়দানে হাত তোলার কথা আছে তো এই সাত জায়গা উনি সাত হিসাব দিতে গিয়ে দুইটেন নামাজে আছে সাত জায়গা হিসাব দিতে গিয়ে রুকুর কথা উল্লেখ করেননি তাহলে বুঝা গেছে এই জন্য এখন আর এই কথা উল্লেখ করেননি তিন নম্বর দলিলিত আরেকটি হাদিসের কিতাব আছে নাম হইল এই কিতাব যেই সূত্রে রুকুর সময় হাত উঠানোর কথা উল্লেখ আছে আবদুল্লাহনি অহমদ থেকে ওই সূত্রে সময় হাত উঠানোর কথা উল্লেখ আছে আব্দুল্লাহনি ওহমদ থেকে আহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন একই সূত্র ইমাম বুখারি বর্ণনা করতেছেন সেইদের সময় হাত উঠানোর কথা আছে আপনারা কেন সেইদের সময় হাত তোলেন না হাত তোলান আমরা বলি হুয়া জবাবা জবাব ওনা ফির রুকু সেই সময় হাত না উঠানোর যেই জবাব দিবেন রুকুর সময় না উঠানোর আমরা সেই জবাব দিব তার মানে সেই সময় এক সময় হাত উঠানো ছিল এমনকি সালামের সময় হাত উঠানো ছিল এগুলো সব রহিত হয়ে গেছে রুকুর সময়ও রহিত হয়ে গেছে আছে একমাত্র তাহারিমার সময় তা আমরা তাহারিমার সময় হাত তুলি বাকি রুকুর সময় তুলি না ওনার রুকুর সময় তোলেন ও রহিত হাদিস নি এটা হলো আহলে হাদিসের বাস্তব স্বরূপ রহিত হাদিস নিয়ে হাত তোলে এইভাবে ভাই বলতে গেলে তো রাত শেষ হবে এক একটা করে বলতে গেলে বিশেষ করে সামনে যে রমদান মোবারক আসতে দেখবেন কি তামাশা লিফলেট বিতরণ করবে চটি বই ফ্রি বিতরণ করবে তারা হবে নামাক হাতটা বই নিয়ে ভাই নাই না আমাদের কাছে কেন ফিরি বই নিয়ে আসতেছেন যে তারা বিশ্বাস নয় একটা কমন সেন্টের কথা বলতেছি হাদিস তো আপনি আপনি এখান থেকে গুলিষ্ঠান যাবেন জিজ্ঞেস করছেন ভাই গুলিস্থানের ভাড়া কত তা এক ভাই বললেন আট টাকা আর এক ভাইকে গুলিস্থান করছেন গুলিস্তান ভাড়া কত উনি বললেন ২০ টাকা এখন আপনি ঘর থেকে বের হওয়ার সময় পকেটে আট টাকা নিয়ে বের হবেন না বিশ টাকা নিয়ে কারণ যদি বাস্তবে ভাড়া বিশ টাকাই হয় তো আট টাকা নিয়ে বের হলে গুলিস্তানি করবেন পারবেন না বরং রিক্সা কিনবে হেটে যে এক নম্বর পর্যন্ত গেছেন এটাও যাবে দেহু দেহ যদি বাড়া আট টাকা হয় তাও যেতে পারবেন আট টাকা বাড়া যাবে বারো টাকা পকেটে থাকবে উদ্বৃত্ত কোনো সমস্যা নেই কমন সেন্স তো এই কথা বল এবারে আসুন নামাব বেহেস্তের কিনে নামাজ হলো বেহস্তের চাবি মানে বৃহস্পের ভাড়া এই ভাড়া ছাড়া বৃহস্পে ঢুকে যাবে না কাউন্টার হলো আটর মাঠ রওনা করতেন দিকে আল্লাপা ভাড়া দিয়ে দাও ক বাড়া কি কড়া নামাজ আনছো নি কয়েকটি আনছি তো তারিও তো নামাক আনছ কয়ে আনছি কত টাকা থাংচাল আল্লাহ আনছি আট টাকা আল্লাহা যদি বলেন আমার দৃষ্টিতে বিশ ছিল আমার রাসুলের দৃষ্টিতে বিশ ছিল আট টাকা বাকি বারো টাকা কই সেটা তো আনি অভাব বাড়া কুড়া নেই তো সেদিকে যাও আর আমরা হানো ফিরা বিশ টাকা নিয়ে গেলে আল্লাহ যদি বলেন আট টাকা তো চলতো তো আল্লাহ নাও আট টাকা তার বিনিময়ে বারোটা আমার নকল থাকবে বারো টাকা আছে তাহলে কমন সেন্সতে কথা বলে যে বিশ টাকা ভরা আট টাকা ধুলে বিপদের সম্মুখীন হইতে হবে সম্ভাবনা দুই নম্বর কথা আমাদের হানফি মজাহের দৃষ্টিতে কয়েকটি নকল বাদ দিয়ে বাকি নকল নামাজ জমাতে পড়া মাকরুহে তাহারিমি জমাতে পড়া কি নাকুহে তাহারেমি আর আহালেহাদির বাইদের দৃষ্টিতে নকল জমাতে ভরা বইল নক্রুহে তাহারেমি নয় থাকে বাকি বারো টাকা নকল জমাতে পড়লে আপনাদের ক্ষতু অনুযায়ী বৈধ অবৈধ কোনো কাজটা কেউ করতেছে তো এখানে লিস্টেড বিতরণের চটি বই ফ্রি বিতরণের দরকারটা কেন করছে বুঝে গেছে এখানে কোনো কিন্তু এত মাথা ব্যথা কেন আপনাদের দৃষ্টিতে যান তারা নামা একটা টাকা বোহারেশ্বরে সে উল্লেখ আছে এই হাদিসের মধ্যে তারা বিশ্দের কথা উল্লেখ নেই দুই নম্বর কথা এই হাদিসের মধ্যে একসাথে চার রাখা কথা উল্লেখ আছে এক সালামে চার রাখা যে হাদিস আটটা কাতের দলিল দেন এই হাদিসে তো এক সালামে সারা কাতের কথা স্যারেঘাত কেন এক সালামে পড়েন দুই নম্বর কথা এই হাদিসের মধ্যে রমজান এবং রমজানের বাইরে বাকি এগারো মাসের কথাও আছে কি দোষ করলু হাদিসে তো সে রমজান রমজানের বাইরে এগারো মাসের কথা উল্লেখ আছে যে হাদিস দিয়ে দুলি যায় তিন নম্বর কথা এই হাদিসের মধ্যে শুরু রাত্রে পড়ার কথা উল্লেখ নেই শেষ রাত্রে পড়ার কথা উল্লেখ নেই আপনারা শুরুর আপ্রে কেন করেন হাদিস দেখেন চার নম্বর কথা যে হাদিস দিয়ে তারা আপনি আটটা দলিল দেন এই হাদিসের মধ্যে বিতির তিন কাতের কথা উল্লেখ আছে তা আপনারা বিতির একটা কাত কেন করেন। তো যে হাদিস দিয়ে দলিল এই হাদিসের বিপরীত কত জায়গায় করলেন হাদিসে আসে স্যার একসাথে ফরেন দুই রেখাত হাদিসে আছে রমজানের বাইরে এগারো মাসও করতে হবে ফরেন শুধু রমজানে এবং হাদিসের মধ্যে জমাতের কথাও নেই আপনারা ফরেন জমাতে হাদিসের মধ্যে বিটি তিন ডাকাতের কথা এই হাদিসে আসে ফরেন এক রাকাত তো এত খেলা করতেছেন হাদিসের বিপরীত করতেছেন এরপর আপনারা আলে হাদিস মাসাল্লাহ আর আমি ফিরা হালে হাদিস হতে করেন। আমার সুন্নতকে আত্মীয় দর নবী বলে গেছেন তারা তু ভি কুম আমি হিমা পিতা বাল্লা হে দুই বস্তু রেখে গেলাম তোমাদের কাছে একটা আল্লাহর কিতাব পড়া আর একটা আমি নবীর শূন্য কখনো প্রশ্ন হবে না তো নবী বলছেন শূন্যত মানতে আমরা তই না শূন্যত তো মানব না মানবো হাদিস তো নবীর কথা আল্লাহ অমান্য বললেন অমান্য এরপর আমি বড় নবীর কাছের মানুষ আর আমাদ মোস্ট দূরের মানুষ কত বড় বেবিচারে কথা চিন্তা করুন এই হল আহ্লাহাদিসের বাস্তব রূপ আল্লাহ পাক সহিজার তো দান করুন গুরুকা